আলহামদুলিল্লাহুল্লা আমরা সহিয়াল বুখারি থেকে ধারাবাহিক হাজিসের আলোচনা শুনছি আজকে আমরা বেশি করে হাজিস নেওয়ার স্বার্থে হাজিসের আলোচনাগুলোকে আমরা সংক্ষিপ্ত করবো ইনশাল্লাহ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 সৌগিরা গুণাকে সৌগিরা মনে করে ছোট মনে করে ইগনোর করা যাবে না এটাই হচ্ছে লেসন যে আমরা সগীরা গুনাটুকু বর্জন করার চেষ্টা করতে হবে তা এখন প্রশ্ন আসতে পারে সৌগিরা গুনা কোনটা কবিরা গুনা কোনটা ক্রাইটেরিয়া কি কিভাবে সংজ্ঞা ঠিক করব। প্রথমত কবিরা গুনার লিস্ট এসেছে হাদিসের মধ্যে যে সমস্ত গুনার ব্যাপারে নবী করিম সাল্লা সাল্লাম মানুষকে নিষেধ করেছেন করবে না এগুলো করো না তোমরা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 গাড়ি স্টার্ট করতে গেছি পরে দেখি না কিন্তু বলেন তো দেখি কোন দিন হয়েছে হয়েছে হয়নি তাহলে দুনিয়ার যত বড় প্রেশানি হোক এত বড় মিস্টেক আমরা করবো না সেটাতে আর কাপড় ছাড়া বেরিয়ে গেছি হ্যাঁ অনেক সময় এমন হয়েছে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 এই পেরিসানিতে কিভাবে আমরা পাশ করব এই পেরিসানি থেকে কিভাবে উত্তরণ পাব তার জন্য আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন দর্শক মন্ডলী এরপরে আমরা পরবর্তী হাদিসে যাব সেটা হচ্ছে আখরা সংক্রান্ত তাও হাদিস নম্বর ছয় হাজার পাঁচশো বত্রিশ আবু হরাই রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন আন্না রাসুল্লাহ সাল আলাই কল ইয়ারে কন্যা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 আরও বেশি করেছে নাক পর্যন্ত কারো ডুবে যাওয়ার অবস্থা সাঁতার কাটতে হবে পুরো শরীর ডুবে গেছে ঘামের মধ্যে ঘামের পরিমাণ এত হতে পারে ঘামের বন্যা হয়ে যাচ্ছে কীরকম পরিস্থিতি হলে এত ঘাম হতে পারে এই কঠিন দিনে আল্লাহ আমাদেরকে সাহায্য করুক পরের হাদিসটি শাহি বকারিতে এগেইন কিতাবরে কাকে এসেছে ছয় হাজার পাঁচশো নম্বর হাদিস আবু সাইদল মকবুরী তিনি আবু হরাই বর্ণনা করেন কোনো ব্যক্তি যদি কারো উপরে দুরুম করে থাকে কাউকে অত্যাচার করেছে নির্যাতন করেছে মারধর করেছে তার হক আত্মসাত করেছে তাকে গালি গালাজ করেছে তার বিরুদ্ধে রিবাদ করেছে তার কোনো প্রকারের ক্ষতি করেছে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 তোমার নেকি দিয়ে শোধ কর পাওনাদারকে দেনাদারের নেকি নিয়ে তার কান থেকে তার আমা থেকে নেকি দিয়ে তাকে শোধ করা হবে এখন যদি হয়ে যায় এমন অবস্থা যে এতকটু দিয়েছে লোকটাকে নেকি যা ছিল দিতে দিতে সব দেওয়া হয়ে গেছে এখনো পাওনাদারের দেনা এখনো শোধ হয়নি বা আরো পাওনাদার অপেক্ষা করছে তাদেরটা কই। এখন এই বেচারা আর নেকি নেই কি দিয়ে শোধ করবে আল্লাহ তালা তো ইনসাফ কায়ে করতে হবে এখন শোধের জন্য আরেক ব্যবস্থা সেটা হচ্ছে তাদের গুণাগুলোকে এর কাঁধে দেওয়া হবে এর আমল নামাজ করা হবে তাদের গুণা এর কাঁধে দিয়ে এরপরে তাদের পাওনা শোধ হবে আর এই লোকটা তখন নিজের গুণা নিয়ে উঠেছেই পাইনা মেকুন লাহু হাসান আতুন উখে দামিনে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 এরকম মানুষকে কষ্ট দিয়েছি মানুষের পাওনা রয়ে গেছে আমাদের কাছে আমরা শোধ করে দেই শোধ করে দেই আল্লা তার আমাদেরকে এই তৌফিক দান করুন দর্শক মণ্ডলী আমরা এখন একটি বিরতির দিকে যাব বিরতির পরে আমাদের হাদিসের আলোচনা কন্টিনিউ করবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহরাত আসসালাম আলাইকুম আলহামতুল্লাহাত আখেরাতের ময়দানের কঠিন দৃশ্যগুলো যেগুলো আসবে গুনা নিয়ে যখন মোমেন উঠবে কি অবস্থা হবে এই বিষয়ে আমরা কিতাবের কাক থেকে সহি আল বখারি হাজি শুনছি আজকের হাজিসটি বর্ণনা করেছেন আবু সাইদাল খুদ্রি রাজি আল্লাহ আনহ আজকের হাজিসের নাম্বার হচ্ছে ছয় তিনি বলেন পঁয়ত্রিশ সহিখারিতে তিনি বলেন কল আর আলহি আসাল্লাম ইয়খলুসুল মুান্নার فَيُحْبَسُونَ عَلَى قَنْطَرَةٍ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ حَيَكْتَسِلُ عِبَادُهُمْ مِنْ بَادِ مَظَالِمِ مَا كَانَتْ بَيْنَهُمْ فِي الدُّنْيَا حَتَّى إِذَا حُذِبَ وَنُقُّوا أُذِنَ لَهُمْ فِي دُخُولِ الْجَنَّةِ فَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَا أَحَدَهُمْ أَهْدَى بِمَنْزِلِهِ فِي الْجَنَّةِ مِنْهُ بِمَنْزِلِهِ كَانَ فِي الدُّنْيَا أي হাদিসে رسول الله করেন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 এসাস নেওয়া হবে শোধ করার ব্যবস্থা হবে শোধ করে টোরে দুনিয়ার মধ্যে যা একে অপরকে কষ্ট দিয়েছেন কিছু এখানে হালকা পানিশমেন্ট হবে কিছু একে অপরের থেকে আদায় করে নেবেন তারপরে হুদেবু এরপরে ওনাদেরকে পরিষ্কার করা হবে পরিচ্ছন্ন করা হবে অনুককু অন্য কোন রেওয়াতে আসছে যে মন থেকে এগুলো দূর করার জন্য। একটু পানির মতো জায়গা আছে পুকুরের মতো জায়গা আছে হ্রদের মতো জায়গা আছে সেখানে তাদেরকে বলবে গোসল করো সেখানে গোসল করে টরে গুনা থেকে পাক হয়ে অন্তরে একে অপরের বিরুদ্ধে একটি হিংসা ছিল দুইজনেই জান্নাতে এসেছেন কিন্তু একটি হিংসা ছিল একজন আরেকজনের সঙ্গে একটি প্রতিযোগিতা ছিল এগুলোকে ভালো করে পুকুরের মধ্যে গোসল করায় ওয়াশ করিয়ে তারপরে অন্তটাকে হাড়টাকে ক্লিন করে এরপরে জান্নাতে ঢুকানো হবে পুদিনালুম ফিদুখুলের জাননা।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 সফান আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে জান্নাতে বিনা হিসাবে নিয়ে যান সেই জান্নের সুসংবাদ আমাদেরকে মৃত্যুর আগে আল্লাহ দান করেন তাহলে এটা কত বড় কামিয়াবি হবে আর যদি আমরা আটক হয়ে যাই পাওনা শোধ করতে হয় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এবার আসি আমরা হাজিস নম্বর ছয় যদি কারো হিসাব চাওয়া হয় সে মুশকিলে আছে। হিসাব চাইলেই আল্লাহ তালা তার কাছে সে আটক হয়ে যাবে এই বিষয়ের হাদিজ আয় সারাদিল তানাহা বলেন আল্লা রাসুল্লাহ সাল্লি আসালাম কলসা আহাদুন ইউ হাসব কেয়ামত ই এক সময় নবী করিম সাল্লা বললেন যদি আল্লাহ তালা তার হিসাব চেয়ে বসেন হিসাব দাও তাহলে মনে রাখতে হবে সে বরবাদ হয়ে গেল সে ধরা পড়ে গেল সে আর পার পাবে না হিসাব চাইলেই আটক হিসাব চাইলেই তার শাস্তি হবে কারণ হিসাব দেওয়ার মতো আমাদের কারো ক্ষমতা নেই শুধু আল্লাহ যদি বিনা হিসাবে মাফ করে দেন তাহলে আমরা বেঁচে গেলাম আর যদি দাররা পরিমাণ হিসাব চেয়ে বসে এটা কেন করেছিল তাহলে তাহলে আমরা আটক হয়ে গেছি আর পার পাওয়ার উপায় নেই এই হাদিস তিনি বললেন যে কারো হিসাব চাইলেই সে আটক হয়ে গেল মা আয়সা বলেন ফাকুলতি ফাকুল তিয়া রাসুলাল আল্লাশাকালা আমি বললাম হে নবী আল্লাহ কি বলেননি উতিয়া যাদেরকে ডান হাতে আমল নাম দেওয়া হবে তাদের হিসাবটা নেওয়া হবে খুব সহজ হিসাব তো আল্লাহ তালা মোমেন কে সহজ হিসাব নেবেন এখানে তো বোঝা গেলো যে মোমেনদেরকেও যারা পাশ করবে তাদেরকে হিসাব দেওয়া লাগবে আর আপনি বললেন ওই হাজি না যেটা ওই আয়াতে ইঙ্গিত করা হয়েছে সহজ হিসাব সহজ হিসাবে ব্যাখ্যা হলো আয়সা যে এটা আল্লাহ তালা পেশ করবেন বলবেন দেখো বান্দা কি করেছে এই যে দেখো তোমার আমার দেখো এই এই গুণা করেছ এই এই গুণা করেছ এই এই গুণা করেছ কিন্তু আল্লাহ তালা বলবেন না বল কেন করেছ হিসাব দাও এই কথা বলবেন না মোমিনদেরকে এগুলো এগুলো করেছ এগুলো এগুলো করেছ আমি এগুলো সব মাফ করে দিয়েছি এটা হলো সহজ হিসাব দেখাবেন ঠিকই আল্লাহ তালা পরে মাফ করে দেবেন কিন্তু হিসাব দাও এই কথা বলবেন না যদি বলে হিসাব দাও কেন করেছ আল্লাহম তাহলে আমাদের কোনো উপায় নাই আল্লাহম না হিসাব আইয়াসি রহমা হাসেব না হিসাব আইয়াসি রাহ আমাদেরকে সহজ হিসাব করে দিন যে হিসাবে আপনি জিজ্ঞেস করবেন না আল্লাহম হাসেব না হিসাব আইয়াশিয়া পরের হাজিসটি এসেছে জুলুম করার পরিণতি কষ্ট দেওয়ার পরিণতি এই বোঝা নিয়ে যাওয়া বড় কঠিন হয়ে যাবে সেই বিষয়ে পাঁচশো একাশি আবু হরাই রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল আলাম একবার জিজ্ঞেস করলেন তোমরা কি জানো প্রকৃত সর্বহারাকে সর্বহারা সর্বহারা তো ইদানিং ব্যবহার হয়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 নবী করিম সাল্লিম জিজ্ঞেস করলেন তোমরা কি জানো সবচেয়ে বড় গরিব কে হবে সবচেয়ে বড় ভিক্ষুক কে হবে হেরাসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদের মধ্যে ওই লোকটি সবচেয়ে বড় অসহায় সর্বহারা যার কাছে কোনো একটা দেড়হামো নেই আর কোনো খাদ্য সামগ্রী আসবাবপত্র কিচ্ছু নেই একেবারে খালি হাত এই লোককে আমরা মফলেস মনে করি গরিব তিনি বললেন না আমার উম্মতের আসল মফলেস আসল সর্বহারা আসল বঞ্চিত হলো ওই লোকটা যে লোককে আমাদের দিন অনেক নামাজ নিয়ে আসবে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 না বলে চুরি করে বা দখল করে জোর করে নিয়ে গেছে না হক নিয়েছে অমুকে রক্ত প্রবাহিত করেছে কাউকে হত্যা করেছে এখন এই সবার দেনা তাকে শোধ করতে হবে ফা ইউ তাহাদামিন হাসানা তিহি ও হাদ আমিন হাসানা তিহি অমুককে তার এতনেকি দেওয়া হবে তমুককে তার এত নিকি দেওয়া হবে পাওনাদারদেরকে ফা ইনফানিয়াত হাসানা তুহু তার সব নেকি যদি শেষ হয়ে যায় এক পর্যায়ে হাত আলৈহে তখন লোকদের গুনাগুলোকে এনে গুনার বস্তাগুলো তার আমল নামার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে সুম্মুরে হাফিন নার এরপরে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এখন এইরকম দেনা পানায় আমরা সবাইতে জড়িত আছি কত লোককে কত কষ্ট দিয়েছি কত লোকের হক নষ্ট করেছি আর আমরা তো কিছু আমলের চেষ্টা করছি এখন এই আমলটা নেক আমল যদি অন্যকে শোধ করে শেষ হয়ে যায় তাহলে আমরা অসহায় হয়ে যাব সর্বহারা হয়ে যাব। তাহলে আজকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন আমাদের কেউ পাওয়া পাওয়াওনাদার থাকলে চাই টাকা পয়সার দিক সম্পত্তি দখল করলে ফেরত দেয়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 وبالله التوفيق والسلام عليكم ورحمة الله وبركاته